আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ যে এখানে আল্লাহ বাইনাকুম। যে আমাদের মাঝে তোমাদের মাঝে একজন আরেকজনের হুজত না দলিল না অর্থাৎ একজনের কারণে আরেকজনের আজাব হবে বা একজনের কারণে একজনের পুরস্কার পাব বিষয়টা এরকম না আবার আরেকটা আয়াতে আল্লাহ হিসারা বলছেন যে তোমাদের একজনকে আরেকজনের কারণে শাস্তি দেওয়া হবে না অর্থাৎ একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া হবে না আবার আল্লাপাকা আমাদেরকে গোমরা করছিল তাদেরকে আমরা পায়ের নিচে দিয়ে ফিষে ফেলবো তাহলে বোঝা যায় তো ওই মানুষগুলার কারণে তো হয়েছে এখানে আল্লাহ সুবান যে কথাটা বলছেন সেটা হলো মানুষ একজনের কারণে আরেকজন গোমরা হয় একজনের কারণে আরেকজন হেদায়তো পায় মানে যিনি একজন দায় আল্লাহ তার কারণে তার মাধ্যমে আরেকজন হেদায়ত পায় এই হেদায়ত পাওয়ার কারণে যত মানুষ তার দাওয়ার দ্বারা হেদায়ত পেয়েছে সমস্ত মানুষের আমালের একটা অংশ একটা চাওয়া তিনি পেতে থাকেন সোভান আবার কারো গোমরাহির কারণে যদি মানুষ গোমরা হয় যদি মানুষ দিন হারা হয় তাহলে তার যত অপরাধ হয় তার যত গুণা হয় এটার অংশ তার আমল্লামায় গুণাটাও যেতে থাকে ওইটা হলো এরকম বিষয় মানে এই গুমরাহের কারণে কিন্তু আমি তাওহীদের দাবাদ দিলাম আপনাদের কাছে এরপর আপনি মানলেন না এটার জন্য আমি দায়ী না কেমতার ময়দানে আপনি আপনার হিসাব দিবেন আমি আমার হিসাব দিব এই একজন আরেকজনের অপরাধের জন্য দায়ী না কিন্তু আমি গোমরা করছি আমার গুমরাহের কারণে আপনি এটার জন্য আমি দায়ী কিন্তু আমি তাওহিদের তাহিদ মানলেন না এটার জন্য আমি আপনার আমার কর্তব্য আমি স্পষ্ট করেছি এটাকেই আল্লাপাকিমে কোন জায়গায় বলছেন যে একজনের অপরাধের জন্য আরেকজন দায়ী আবার কোন কোন জায়গায় এসছে যে কেমতার ময়দানে সন্তানের যখন জাহার নামে নেওয়া হবে মা বাবাকেও ডাকা হবে সেখানে অপরাধী কারণে বলছেন জি আলহামদুলিল্লাহ একামতের জবাব আসলে একামতের জবাবের ব্যাপারে एक हादीएर जबबारे तबीसे अजान जब अजान जबीस तो अजान बजान एक मत नाम अजान जमन बजान सलाद अजान मध्य सलाद अजान मानी प्रथम द्वित তাইলে একামতকে আজান বলা হয় তা আজানের জবাবের হাদিস যেহেতু সহিমতের জবাব ও সহিমত আজান আবার যে না একামতের যে হাদিস জবাবের ব্যাপারে আসছে সেটা দৈব এজন্য মানে আজানের জবাবের ব্যাপারে কোনো একতালাভ নেই সেটা দিতেই হবে একামতের জবাবটা নিয়ে একতালাফ আছে তো সুতরাং কেউ যদি দেন তাতেও কোনো অসুবিধা নেই কেউ যদি না দেন যদি মনে করেন মা বাবা নিয়ে একটা প্রশ্ন আসে সময়। নবী সালামের আব্বা আম্মা জান্নাতিনা জাহান্ন এই বিষয়টার ব্যাপারে আমি সব জায়গায় যে জবাবটা দিই সেটা হলো এটা খুব একটা স্পর্শকাতর বিষয় মানে আমাদের সমাজে বাংলাদেশে হইল আপনার ইমান আমলের চাইতে আপনার ইমান বিশুদ্ধ বিশুদ্ধকরণের চাইতে কেউ কেউ এসের আসৌলের ব্যাপারে নবী সাল সাল্লামের আশেক হওয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করে অতিরঞ্জন করে মানে তারা তাদের আকিদা হলো এরকম যে শুধু নবী সরাইসালামের মহব্বত করলে আর কিচ্ছু লাগবে না নামাজ না পড়লেও নবীর মহব্বতে জান্নাতে চলে যাবেন সে রেকলীয় নবীর আমাদের সমাজে মহব্বত প্রত্যেক মুসলিমের অন্তরে আছে এমন কোন মুসলিম জমিনে নাই যিনি নবী সরাই করেন না যদি না থাকে সে তো না সে মুমিনে না কিন্তু নবী সাল সাল্লামের নিয়ে আমাদের সমাজে দেশের রাজনীতি হয় নবী সাল্লা মহব্বতটা নিয়ে একটা পলিটিক্স যে কেউ কেউ শুধু নিজেদেরকে নবীর মহব্বতের দাবি দেন নিজেদেরকে শুননি আর কেউ শুননি না আমরা খালি মহব্বত করি আর কেউ মহব্বত করে না আর মহব্বত অধিকাংশ মহব্বত অতিরঞ্জন মন করা নিজেদের মতো আচ্ছা যাই হোক তা এখন যখন নবী সাল্লামের আব্বা আমার ব্যাপারে বলা হয় তখন অনেকের মনে আঘাত লাগে যে নবী সালাম রহমতুল্লিল আলমিন আর তার মা বাবা এটা অনেকে মেনে নিতে পারেন না এই জন্য অনেকে এরকম বানাইছেন যে নামের আব্বা আমাকে নাকি কবরের থেকে তুলে নিয়ে আসছেন তুলে নিয়ে এসে নবিস্লামের কাছে ইমান ইসলাম গ্রহণ করাইছেন তারপর আবার মারা গেছেন আচ্ছা নবিসামের আব্বা আম্মা যদি এরকম আসতেন তাহলে এটা হাদিসের মধ্যে আসতো না দেখতেন না এত লুকাই প্রসাজের ব্যাপারে বানাইছে যেহেতু নবীমের আব্বা যাহার নামে এই কথা বললে মেনে নেওয়া যায় জন্য বিষয়টা যেহেতু এরকম স্পর্শ কাতার এরকম বিষয় আমাদের আলোচনা না করাই অসুবিধা নেই আর যদি আল্লাহ মনে করেন যে জাহার নামে দিবেন জাহার নামে দিয়ে দিক তা আমাদের কোনো অসুবিধা কে কেউ জিজ্ঞাসা করবে না আল্লাহাকে এই নবীর মা বাবা নামে কেন এই প্রশ্ন আমাদেরকে করবে বা এটা আমাদের আকিদারও কোন গুরুত্বপূর্ণ অংশ না আব্বা মুসলিম না গাইরে মুসলিম এটা আকিদার বিষয় না আকিদার মৌলিক বিষয় না তো সুতরাং এটা আল্লাহর উপরে সোবর্দ্য করে দিব আমরা এটা নিয়ে আলোচনা না করাই ভালো যে নবীস এটা আল্লাহ তাদেরকে যেটা মনে করেন সেটাই দিবেন আমরা এই এই বিষয়ে আমরা বলার দরকার নাই তবে এই ব্যাপারে যে হাদিসগুলো আছে হাদিসগুলোর মাধ্যমে বোঝা যায় তারা মোমিন ছিলেন না ওই যুগের যত মুশ্রিক ছিল আমরা এখনো ওই যুগের লোকদেরকে চিনি ওই যুগের যে মুসিক মুশ্রিক মানে আমরা মনে করি মানে চোর ডাকায় সন্ত্রাসে খারাপ মানুষ ছিল এগুলো আল্লাহ দিন দেয়ার বুজুর্গ মানুষ ছিল কিন্তু সেরেক কারি বুজুর্গ ছিল কথাটা বুঝতে পারছে আবুজাইল আবুল্লাহ কিন্তু খারাপ মানুষ ছিল না এরা খুব ভালো মানুষ খুব আবাদতকারী মানুষ খুব বুজর্গ মানুষ ছিল কিন্তু বুজর্গটা সেরেকি বুজর্গ। এজন্য তাদের নামগুলো তাদের এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর তারা প্রতি বছর হজ করছে বায়ুল্লাহ দেখাশোনা করছে বায়ুল্লাহর কেন্দ্রিক তাদের আবাদত সেই যুগে কিন্তু তার অর্থ এই যে তারা তাও হিদবা নেতো যায় নাই এ কারণে কি তাদের সাহায্য থাকবে বা এখানে যেটা জানতে চেয়েছেন যে অহুদের যুদ্ধে এক হাজার সাহাবি রওয়ানা দিয়েছেন কিছুদূর যাওয়ার পরে তিনশো জন আবদুল্লাহ নৌবাই নেতৃত্বে ফেরত আসছে ফেরত আসার পরে ওখানে আর সাতশো জন ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করছেন মূলত নবী সাল্লা আলি ইসলামের থেকে তিনশো জন ফিরে যাওয়া এই ফিরে যাওয়া মানে তাদের ইমানও নেই ইমান শেষ তারা কিন্তু মুর্শেক হয়ে গেছে কাপের হয়ে গেছে কিন্তু এই তিনশো জনের অনেকে आर परवर्तीबा कर नबीराम काबा कर तीन शोजर भरे अब्दुल्लेबनी उबाइ मानी से मुनाफिकी करणे ओहुदे मैदान जत्तर जन सह शहीद हुई शहीद जो दाफन काफन चलते जुद्ध शेष हो गए तक अब्दुल्लेबनी ओबार जामा दिए दीबीसम चा चार जन দাফন করার জন্য নবিসাম কিন্তু গ্রহণ করছেন নবিস বলেন না বেটা তুই মুনাফেক মুনাফে তুই চলে গেছ তোর জামা নিবো না এই কথা নবিসাম বলেন নিয়ে নবিসাম হামজালকে ওই জামা পরিধান করে দাফন করছেন কিন্তু পরবর্তীতে আবার মারা গেছে আবদুল্লা সালাম নিজের জামাটা জন্য দিয়ে দিচ্ছেন দিয়ে বলছেন যে এটা আমি আমার চাচার সে ঋণ পরিশোধ করছে সে ওই দিন আমার চাচার জন্য জামা দিছিল ওই ওই জন্য আমি জামা দিলাম আবদুল্লাব উবাইরে কিন্তু নবী সর সালামের জামা পরাই দাফন করা হয়েছে কিন্তু তারপরেও সে নাজাত পাইছে তারা আর না। আবার কিছু কিছু মানে তবা করে আসছেন কিন্তু আসার পরেও মুনাফেক রয়ে গেছে মানে বাহ্যিক তারা মুসলমান হয়েছেন কিন্তু ভিতরে ভিতরে তাদের মুনাফেক রয়ে গেছে যারা মুনাফেকের রয়ে গেছে এরা সাহাবি না এরা মুনাফেক জি আমরা চশ করে সুবাহ কালদে